মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে রিয়াদুসলে থেকে তো নিয়মিত দর্শ উপ أبو عبد الله حضيفة بن يمان رضي الله تعالى عنه تيني بولين صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة تين. أمي أكدين رسول صلى الله عليه وسلم إير شونغي صلاة أدائي كرا شروع كلام كنو أكدراتري الله رسول صلى الله عليه وسلم وني نيومي تو লাইল আদায় করতেন এবং ওনার লাইলটি কেমন ছিল অনেক দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি লাইল আদায় করতেন যে বিষয়ে আনহা উনি বলেছেন হাত্তা এমন কি এমনকি রসুলামের পা মুবারক পর্যন্ত ফুলে যেত এত দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি লাইল বা তাহাদুতের সালাত আদায় করতেন তারই কিছু আমি একদিন ওনার সঙ্গে তাহাল জোটের সারাতে শরিক হলামাহা শুরু করলেন কত পারা আরাই পারা সুরে তো সুরা বাকারা শুরু করলেন আমি পিছনে দাঁড়িয়েছিলাম মনে করলাম হয় একশো আয়াত পরার পর হয়তো উনি রুকুতে যাবেন হয়ে গেল তারপরেও আছেন আমি বললাম হয়তো এমন হতে পারে যে উনি এই পুরাটা সুরাই হয়তো এক রাকাতে পড়বেন কিন্তু এটা আমি অনুমান করলাম ধারণা করলাম কিন্তু বাস্তবে কি আরো আগে চল সুরা বাঁকা শেষ। কি করলেন তখন ফকুল তু ইয়ার কাউ বিহা তখন আমি বললাম রুকু করবেন এরপর উনি আলে এমরান শুরু করলেন ফা এবং সেটাও উনি শেষ করলেন ইয়ারা ও এবং উনি যে সলাতে পড়ছিলেন সেটাও আবার মোতারাতিল তার তিল সহকারে তার জুবিদ সহকারে আস্তে আস্তে এমন না যে একেবারে দ্রুত কোরআন যেমন নাকি আমাদের দেশে সবিনা পড়ে অথবা কোরআন খতম যেটা করে রমজান উল মুবারক মাসে উচিত ছিল যে ওরাতিল কোরআন তার তিলা যে কোরআন যখন পড়া হবে তখন তার তিলের সাথে আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়া এটাই হলো সন্ন্যত তো বলছেন করা ছিলেন আল্লা পবিত্রতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সাব তখন সেখানে উনি তসবিহ পড়তেন সুবাহ আল্লাহ পড়তেন ও ইদা মরি সোয়ালিন আর যখন এমন কোনো আয়াত পড়তেন যে আয়াতে আল্লার কাছ থেকে কিছু চাওয়ার বিষয়ে বলা হচ্ছে তখন তিনি সেখানে আল্লাহর কাছে আবার। সুম্মা আর যখন এমন কোন আয়াত পড়তেন যে আয়াতে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে আয়াতে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তো তাআ সেখানে আশ্রয়ও চাইতেন বলছেন সুম্মা এরপরে রুকু করলেন এবং রুকুতে তিনি বললেন ফাকানা সুবাহ দাঁড়িয়ে এতক্ষণ তো পড়লেন কিন্তু রুকুতে যখন গেলেন রুকুটাও ওই কেয়ামের চাইতে কম নয় মানে অনেকক্ষণ পর্যন্ত অবস্থায় ছিলেন বলছেন সোমকাল স্বামী আল্লাহ হলিমান হামিদা এরপর উনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালেন রব্বানা আলাকাল হামপুরে যতক্ষণ রুকুতে ছিলেন পরেও দাঁড়িয়ে থাকলেন এরপর উনি সেজদা করলেন ফল এবং বললেন সুবাহ এবং ওনার সেজদাটাও প্রায় ওই কিয়ামের সমনে লম্বা ছিল রাহ মুসলিম মুসলিমের রায়িত শ্রোতা মন্ডলী এই হাদিস থেকে নবী দাঁড়িয়ে এবংাম করতেন তাহলে কত লম্বা কেয়াম করতেন আল্লাহ রবুল আলমিন ওনার আগের পিছা সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিন্তু তারপরেও উনি আল্লাহ সন্তুষ্ট জন্য এত লম্বা কেয়াম করতেন যে প্রথমে পড়েছেন সুরায় বাকারা এর পরে সুরায় নেশা সুরে আল এমরান এই হাদিস থেকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাহায্য যখন উনি পড়েছেন শুধু আয়াত শেষ করা তা নয় সুরা শেষ করা তা নয় বরং আয়াত যখন পড়েছেন তার তিল সহকারে পড়েছেন এবং এটাই উচিত তাড়াহুড়া না করে আস্তে ধীরে কোরআন তেলাওয়াত করা দরকার আর একটি বিষয় আমরা হাদিস থেকে দলিল হিসাবে নিতে পারি সেটা হলেই যে কোরআনকে তারকারে অর্থাৎ যে সিরিয়ালে কোরআনের আয়াত আছে এগুলি পড়ায় উত্তম কিন্তু এই সিরিয়ালটি যদি ব্যতিক্রম ঘটে যায় যেমন আল্লাহ রসুল প্রথম পড়লেন বাকারা বাকারার পরে আছে আল এমরান তারপরে আসেন নেশা কিন্তু উনি বাকারার পরে নেশা পড়লেন তারপরে সুরায় আলে এমরান পড়লেন এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলে যে সুরাকে আগে পিছিয়ে করা যেতে পারে অর্থাৎ পরের সুরা আগের রাখতে। আর পরের আগাতে তার আগে সুরা পরা যেতে পারে এবং আর একটি জিনিস আমরা জানতে পারলাম সেটা হলেই যে আল্লাহ পা কোরআনে মাজিদের ভিতরে জান্নাতের আলোচনা করেছেন জাহান্নামের আলোচনা করেছেন শয়তানের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহর প্রশংসা সম্পর্কে আলোচনা করেছেন তো যেখানে যে ধরনের আয়াত পড়া হবে সে ধরনের দোয়াও সেখানে পড়া যেতে পারে এটাও এখান থেকে দলিল পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি নিয়মিত তাহাজ্যোধ পড়তেন এবং এত দীর্ঘায় করে এর দ্বারা এটাই বুঝানো হয়েছে দাঁড়ালাম রাত্রিতে তাহারতে আমিও সঙ্গে একদিন সলাত আদায় করলাম তো দেখলাম যে উনি অনেক দীর্ঘ করেছেন কেয়াম অনেক লম্বা করেছেন কেয়াম দাঁড়ানো মনে হচ্ছিল তার মনে হল এই যে এত লম্বা ক্যাম করেছেন আল্লাহ নবী সাহা সাল্লামকে আল্লাহ পাক সমর্থন দিয়েছিলেন এবং ওনাকে সে সক্ষমতা দিয়েছেন এবং উনিও আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য এভাবে দীর্ঘক্ষণ মাধ্যমে উনি সালাত আদায় করেছেন এই মুহূর্তে একটি বিরতি ছোট একটা বিরতির পরে আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে ফিরে আসব ইনশা আল্লাহ তারয় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে ছোট বড় ভুল পারে নিশ্চয় মাফ করেন কি করে খাঁটি ত डायलग डायकाशन डिस्काशन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 আলহামদুলিল্লাহ ওসসালাত রসুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল উনি কিভাবে আদায় করতেন কিভাবে তাহার তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলেই যে উনি যখন একা সলাচ আদায় করতেন তখন এত লম্বা সলাচ আদায় করতেন কিন্তু উনি যখন ইমামতি করতেন উনি যখন সলাৎ আদায় করাতেন মানুষদের তখন উনার আদর্শ ছিল करतार पिछने वयस्क लोक आोट बात बस लम्बा करतें ना जेटा मानुषे कष्टर हो जाए क्यों उन्नी निश्चित करा जन्म इमाम से जान नाम हल्का कर पड़े हाल्का हल्का मनी करबा नल्लाह रसूल ওনার থেকে হাদিসে পাওয়া যায় যে উনি জহরে কী কার পড়তেন আসরে কি ক্যারাত পড়তেন মাগরীবে কী কার পড়তেন তো সেগুলি যদি লক্ষ্য করে আমরা এই সলাতের ভিতরে এই ক্যারাতগুলি পড়তে পারি তাহলে সন্ন্যতের উপরও আমল হবে এবং এটা মানুষের জন্য এটা সহজ হবে ইনশা আল্লাহ তহ এরপরে যে হাদিসটি সে হাদিসটি এবং মুসলিমের হাদিস আনাস রাজি আল্লাহ তালানহু তিনি বলেন আল্লাহ রসুল সাহা বলেছেন মানুষ যখন মারা যায় তখন কবর পর্যন্ত তার সঙ্গে তিনটি জিনিস যায়। মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সঙ্গে তিন জিনিস যায় কি কি যায়? আহ লুহু তার পরিবার যায় কেন তাকে মাটি দেওয়ার জন্য আরেকটা কি যায় যাই ও তার আমল তার সাথে যায় কি বলছেন তার পরিবার যায়, তার মাল যায় ওয়া আমালুহু এবং তার আমল যায় বলছেন ফায়ার জো ইসন দুই জিনিস ফিরে আস অয়াবকা ওয়াহিদ এক জিনিস তার সাথে রয়ে যায় ইয়ার যেও আহলুহু ওয়া মালুহু তার পরিবার এবং মাল হেরত চলে আসে অয়াবক আমালুহু তার আমলটা তার সাথে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী এটাই বাস্তব এটাই হাকিকা যেই পরিবারের জন্য আমরা এত কিছু করছি মাথার ঘাম পায়ে ফেলাচ্ছি এই পরিবার এই স্ত্রী এই সন্তানাদি এই নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে के एक दिन बाड़ी राखते राजी रा है ना बड़ो आश्चर्य पिता के सतान जदि किसुण जो ना देखे पिता जे रम सुल पड़े सन्ताना पितार जो व्यकुल पड़े किंतु मारा जखने चले जाए जी रूमे लाश आई रूमे इंतकाल कर घरे ढुकते भय पोथ से मोहब्बत कथा से भलोबाशा कत दिन भालाबा शुदू निश्वास आई निश्वास चले गल तक एक देर सकल परिवार के एकत्रित करशन करार्जन गोसल करार्जन जतटुकू जो देरी एतटुकु देरी क्योंकि मृतु बाप के बरफ दिए अथवा मेडिसिन दिए बसर के बचर हमारे पाशा रेखी क्यों बल्बे बोलना ताबर रेखे आस तो अल्लासम तरह परिवार तर फिर चले आसे बरे क्यों थकबे जत महाब्बत थे सन्त कबरे बसि कबरे क्यों चाह फिरत आस नबीमें माल अमार माल अमार माल बोमार माल कतटुकू मा अकालता अफ्लैत तुम्हें जा खे तुम जा, जा खरच कर माल আর যেটা রয়ে গেছে এটা তোমার মৃত্যুর পর তোমার ছেলে নিবে তোমার মেয়ে নিবে তোমার স্ত্রী নিবে তোমার ভাই নিবে তার তাদের মাঝে বন্টন হয়ে যাবে তাহলে তোমার মাল তোমার সাথে কবরে গেল না তোমার সন্তান কবরে তোমার সাথে গেল না একটা জিনিস তোমার গেল আম আলুহু তোমার আমলটা কবরে তোমার সাথেই থাকবে আল্লাহ আকবর আল্লাহ রসী সালাম বলেছেন কবরে মাইগেতকে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরস্ত আসবে আসার পর তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ইসলাম আমার দিন ইসলাম ইনি হলো রসুল মোহাম্মদ সাল্লাম এটা বলতে পারবে কখন যখন তার আমল ভালো হবে দিনদার হবে হবে তখন বলতে পারবে ये जो प्रत्येक दिन एके दस बार पर मुगस्त करी कबरे जिज्ञास कर ले बो मान रब्बुका पटका अल्लाह से बल्कि इख्तीयारोल भलो है तक मुख अल्लाहर खुले दीबें इच्छा कर मुख्य बैर हो आम जो भार ना बोल हाय हाय दि मान रब्बुका मा दिनुका मान हादजना आल्ला প্রশ্নের উত্তর সঠিক দেয় দিনদার হয় নিকার হয় তাকে আল্লাহ তালা তার সেই কবরকে প্রশস্ত করে দেয় এবং জান্নাতের থেকে তার জন্য দরজা খুলে দেয় জান্নাত থেকে সুবাহান আল্লাহ তারপরেই সুন্দর আকৃতিতে একটা মানুষ তার কাছে আসে আসার পর তার কাঁধে থাবা দিয়ে বলে যে মা তোমার অবস্থা কী সেই কবরের নির্জন অবস্থায় यहरण हटात कर सूंदर एक मानुष के देख, देखते पे आश्चर्य ये अवस्था कबरे आखिर आना अपन सेक सुंदर जो अपनी दुनिया करू तारल तर कबरे ठीक यार तक विकृत चेहरा खराब चेहराई व्यक्तर का आशार पर बोलो आल्ला ध्वस करूक अल्लाह तरबाद करुक कठिन अवस्था कबर जहां तार मुख कर देवे यही कष्ट मजे विकृत चेहरा नहीं अवस्था और धमकाच्चे बदवा करनाबिस तुम खराब आम তোমার খারাপ আবল আমি সে তার জন্য আরো বদা করবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে একদিন নিয়ে যাবেন আল্লাহ দুনিয়ার জীবন কতটুকু সমুদ্রে যে তোমার আঙ্গুলিটা সমুদ্রে ডুবাও ডুবোনার পর তুলে দেখো কতটুকু পানি আসছে এই যতটুকু পানি আসছে এই এতটুকু দুনিয়ার জীবন আর সমুদ্র ভোরে যত পানি আছে এটা হলো আখেজাতের জীবন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে যাবে জান্নাতে সকলেই যাওয়ার পরে জাহান্নামে সকলে যাওয়ার পরে মৃত্যুকে ডেকে তাকে জবাই করে দিবে যে এরপর আর কারো মৃত্যু নেয় যে আরামে আছে আরামে যে কষ্টে আছে কষ্ট। তো সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস আমাদেরকে যে বিষয়ে উৎসাহিত করছে সেটা হলেই যে আমল যদি আমার ভালো হয় সে আমলটা সেই অন্ধকার কবরে আমার সাথে থাকবে সে আমলটা সুন্দর করার জন্য আমাদের দুনিয়ায় চেষ্টা করত এরপরের যেটা হাদিস আব্দুল তিনি বলেন তোমার পায়ের স্যান্ডেল তোমার যত নিকটে জান্নাত তোমার অত নিকটে ওয়ার না এবং জাহান্নামটাও তেমনি। এই হাদিস কি বুঝাচ্ছে হাদিস কি বোঝা যাচ্ছে সেটা যে জান্নাত একেবারে কাছে দূরে নয় জাহান্নামও কাছে কিভাবে আরেকটু বিস্তারিত বললে বুঝতে পারবেন জান্নাত কাশের অর্থ হলো এই যে অনেক সময় মানুষ বহু পাপ করতে পারে কিন্তু হঠাৎ করে এমন একটা ভালো কাজ সে করে ফেলে দিবে এমন একটি সুন্দর কাজ সে করে ফেলে দিবে যে কাজটির প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে ওই একটি কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে ঠিক তেমনই এমনও হতে পারে একজন ব্যক্তি পুরো জীবন ভালো আমল করেছে নেক আমল করেছে কিন্তু এমনও হতে পারে একটা খারাপ কাজ করার কারণে সে জাহান্নামে চলে যাবে তার অর্থ এটা নয় যে আমি ওই ভালো কাজের অপেক্ষায় থাকবো যে একটা কাজ করে জান্নার যাব এখন আমি কোন কাজ করব আর আল্লাহ কোনটা কবুল করবেন সেটা তো জানা নাই আমাকে আমল করতেই হবে এখান থেকে যদি একটা ছোট্ট আমলও আল্লাহর প্রিয় হয়ে যায় ওর ওসিলাই আল্লাহ আমাকে মাফ করতে পারেন এই জন্য কাজকে ছোট কাজ ওলাও আনতলিবাজি তলের তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখ হয়ে যে তার সঙ্গে কথা বলবে এটাও একটি সদকা এটাও একটি নেক কাজ এটাকেও छोट मणि करो ना और एक उदाहरण दिल बुझते हादिस इतिमदे तोबारोध्याय शुने बेबीचारी महिला आजीवन जो बेबीचारी कथे हेटे जाकुर के शे, शे शे ए, ए, ए, कादा से कूँर पर देखे से पीपासार जालाई जीब्बा बैर से मुखर जो कदा आदागुली खा तो बेबीचारे नारी তাকেও পিপাসা লেগেছিল সে নিচে কুয়ার নিচে যে পানি পান করে এসে দেখে যে এ কুয়ার আশেপাশে কুকুর পিপাসায় ঘুরছে তো ওই মহিলাটির অন্তরে মায়া আসলো আসার পর সে নিচে যেয়ে তার জুতাটা ভরে পানি নি উপরে সে কুকুরের মুখে পানি দিয়েছে একটা মখলুককে ভালোবাসার কারণে এই ছোট্ট একটি কাজের বিনিময় আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তার বেবিচারের জীবনের সকল গুণ আল্লাহ তালা এই একটি কারণে মাফ করে দিয়েছেন ঠিক তেমনই একজন দিনদার ব্যক্তি নেবী সালামুষ আল্লাহ বলেছেন যে কখনো কোনো বান্দা কোনো একটি কথা বলবে আল্লাহ সন্তুষ্টর জন্য ওই একটি কথার বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়ার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ পাক তাকে সবাব দিবেন। ঠিক তেমনি একটি কথার বিনিময় আল্লাহকে জাহান নামে বলছেন বলছে আল্লাহর কসম আল্লাহ তোকে মাফ করবে না তুই বহু গুণা করেছিস তোকে আল্লাহ মাফ করবে না আল্লাহ তালা এই কথাটাকে পছন্দ করেন নেই আল্লাহর কি চাচ্ছেন যে তুমি যদি ভালো হো তুমি যদি ভালো কাজ করো তুমি আল্লাহ করো তোমার ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ তুমি তাকে তৌফিক দান করো তুমি গর্ব করো না আর ক্ষমা করে দেওয়ার মালিক আমি জান্ন তো আমি মাফ করবো কি না তুমি কেমনি জানলা আর তুমি আমার নামে কসম খাচ্ছ আমি তাকে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম আর ওর জায়গায় আমি তোকে রাখলাম তাহলে বুঝে আসলো জান্নাত কাছে জাহান্নামও কাছে আজকে এ পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি আমল করাতো তফসি করেন ও আখেরু দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিলাম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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं प्लीज टी मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আটচল্লিশ বিআইসি ব্যাংক আই বিও বি ডবল টু আই ব্যান জি বি ফাইভ টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর